আলহামিলবিনফিলব্বই عليه নবীনা মহমদি زوجك আজমাইন الله অতুক ফিফি নফসে কামাল মুব্দিহ ও সন্নাস আহ কোয়ানত শাহ আল আয়া সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরুল আলমিন সবকিছুই করেন এবং সব কিছু সম্পর্কে সম্যজ্ঞানী সালাত এবং সালাম নাজিল হফি রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের ওপর জাকেদি আল্লাহ নিশ্চিন্ন করেছেন এই পৃথিবী আমরা তফসিল করবো সুরায় আহজাব আয়াত নম্বর থেকে এই আয়াতে রাসুল্লা সাল্লাহ আলী আসাল্লাম মের যে পোষ্যপুত্র ছিল জায়দিন হারেসারজি আল্লাহ তালানহ যে পোষ্যপুত্রের বিধান ইসলাম আসার পরে জাহেলি যুগে যা চলছিল তাকে রহিত করা হয়েছে বাতিল ঘোষণা করা হয়েছে পোষ্যপুত্র মানে তাকে ধন থেকে সমানভাবে নিজের ছেলেদের মতো ভাগ দিতে হবে এবং সে নিজের ছেলের মতো হয়ে গেল যখন নিজের ছেলেই হয়ে গেল তখন তার স্ত্রী হচ্ছে বৌমা পুত্রবধূ সুতরাং পুত্রবধুকে বিবাহ করা মহা অপরাধ এইসব কথা সমাজে ছড়িয়েছিল যেগুলির উৎখাত করা আল্লাহ পাক ফরজ করেছেন সেই জন্য আল্লাহ পাক রসল আল্লাহ সালসাল্লামকে দিয়ে এইসব বাতিলকে উৎখাত করে নিয়েছেন বাস্তবেও তা করিয়ে নিয়েছেন জায়দ রাজি আল্লাহ তাল্লা আনহ গোলাম ছেলের কেতুদাস স্বাধীনকৃত স্বাধীন করা হয়েছিল আর জাইনব রাজি আল্লাহ তাল আহা কোরাইশ বংশের রাসুল্লাহ সা্লাম্মের ফুফু ওমাইমা বিন তে আব্দুল মুতালিবের মেয়ে সম্ভ্রান্ত পরিবারের প্রথম দিকে বিবাহ দিতেই জায়নাবের ভাই রাজি ছিল না অভিভাবক কিন্তু রাসুল উল্লাহ সাল্লাহ যখন নির্দেশ হইল তখন তারা বিবাহ তো দিয়ে দিয়েছিল কিন্তু জয়নাবের মন বসে না স্বাভাবিক পারিবারিক দিক থেকে যদি এই রকমের পার্থক্য থাকে স্ত্রী যদি বেশি সিনিয়র হয় আর স্বামী যদি জুনিয়র হয় তাহলে দাম্পত্য জীবন সাধারণত সুখী হয় না এদিকে জায়দ হলাম কিতু দাস সকলে জানছে জায়নাব জানছে যে আমার যে স্বামী হচ্ছে সে কীতু দাস ছিল কোন এক সময় আর আমি করেছ বংশের যদিও চেষ্টা হয়তো করে অনেকে সৎ মানুষ যারা ভালো মানুষ চেষ্টা করে অ্যাডজাস্ট করার কিন্তু অনেক সময় তা সম্ভব হয় না তাই ঘটেছিল জাইনাবাজি আল্লাহ তাল আনার ক্ষেত্রে জাহেদা জি আল্লাহ তালাহান অশান্তি অনুভব করছিলেন বারবার এসে রাসোর বলছিলেন যে আ রাসল আমি যাই না তালাক দিয়ে দিই আপনার নির্দেশে বিয়ে করেছি এবং বিয়ে হয়েছে কিন্তু আসলে আমাদের সুখ শান্তি হচ্ছে না সেও শান্তি পাচ্ছে না আমিও শান্তি পাচ্ছি না সুতরাং পৃথক হয়ে যাওয়াটা আমাদের জন্য ভালো হবে রসৌল্লাহ সাল্ল সাল্লাম বলছেন যে না রাখো তুমি সৎ পরামর্শ দিচ্ছেন কোনো একজন মানুষ যদি আপনার কাছে এইরকম পরামর্শ চাই যে আমার স্ত্রীকে রাখতে চাই না তাহলে আপনার করণীয় কি এতে রাসোরামের পক্ষ থেকে শিক্ষা রয়েছে রাসোরম বলছেন আমি কালিখে দেখো তোমার স্ত্রী রাখো তালাক দিও না এটা হচ্ছে ভালো পরামর্শ খারাপ পরামর্শ হচ্ছে কেন রাখবে দুনিয়া প্রশস্ত ছেড়ে দাও এটা খারাপ পরামর্শ যথাসাধ্য মিলেমিশে থাকার চেষ্টা করুন এটা হচ্ছে ভালো পরামর্শ রাসোরম তাই দিয়েছেন রাসৌল উল্লা সালসাল্লামের কাছে ওহি এসছে যে এই বিবাহ ঠিকবে না এবং জায়দ ছেড়ে দিলে তোমার সাথে আমি এই জায়নাবের বিবাহ করিয়ে দেব জাতি করে পুত্রবধূকে বিবাহ করা মানে পোষ্যপুত্র পষ্যপুত্রের বউকে স্ত্রীকে বিবাহ করা যে চরম অপরাধ জাহিলি যুগে তার উৎখাত করা সম্ভব হয় রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম তা প্রকাশ করছেন না সেদিকে আল্লাহ পাকে এখানে ইঙ্গিত করেছেন যাই হোক তালাক হয়ে গেল তালাক হয়ে যাওয়ার পরে ইদ্যুৎ পার হইল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে আল্লাহ পাক স্বয়ং নিজেই বিয়ে পড়িয়ে দিলেন বিয়ে করিয়ে দিলেন জায়নাব রাজি আল্লাহ তাল আনহা তিনি এজন্য গৌরব করতেন যখন স্ত্রীদের সাথে অন্য অন্য নবীর বিশেষ করে আয়সা রাজিয়াল্লাহ তাল আনহা যেহেতু কুমারী ছিলেন এবং অত্যন্ত সুন্দরী ছিলেন তিনি গৌরব করতেন যে আমাকে রসুল উল্লাহ সবচেয়েতে বেশি ভালোবাসে তখন জায়নাব রাজি আল্লাহ আনহা গৌরব করতেন যে তোমাদের বিবাহ জমিনে হয়েছে ওয়াজানী আল্লাহ মিন ফকেসাবে সামাওয়াত আর আল্লাহ পাক আমার বিয়ে পড়িয়েছেন বিয়ে করিয়ে দিয়েছেন সাত আসমানের ওপর থেকে আল্লাহ পাক তা ইরশাদ করছেন ওয়াই তাকুল ও স্মরণ করো ওই সময়কে হে মোহাম্মদ সাল্লা সাল যখন তুমি বলছিলে লিল্লেজি আন আম আল্লাহ ওই ব্যক্তিকে যেই ব্যক্তিকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন মানে আল্লাহ পাক তাকে ইমান ইসলামের তৌফিক দান করেছেন জায়দ কি দাস ইসলাম গ্রহণ করেছিল বরং প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে সর্বপ্রথম যারা ইসলাম গ্রহণ করেছে যুবকদের মধ্যে আলী রাজিয়া আল্লাহন বয়স প্রাপ্তদের মধ্যে আউবকা রাজিয়া আল্লাহ তালহ বড়দের মধ্যে আর কী দাসদের মধ্যে এ জাইদ বিন হা প্রথম ইসলাম গ্রহণ করেছেন মহিলাদের মধ্যে খাদিজা রাজিয়া আল্লাহতালহা এভাবে সমস্ত যেই ঐতিহাসিক বর্ণনাগুলি রয়েছে তার মধ্যে সমন্বয় হয়ে যাবে যে আউবাকার আগে মুসলমান হইলো নাকি আলী হইলো বড়োদের মধ্যে আউবকা আর স্বাধীন যুবকদের মধ্যে আলিপথ মুসলমান মহিলাদের মধ্যে খাদিজা রাজি আল্লাহ তালা ইত্যাদি গোলামদের মধ্যে কিতোদাসদের মধ্যে জায়দ রাজি আল্লাহন আল্লাহা পুরস্কৃত করলেন ইমান ইসলামের তৌফিক দিয়ে ও আন আম তা আলিহে তুমিও তাকে পুরস্কৃত করেছ স্বাধীন করে দিয়ে সে তো কিত দাস ছিল আর খাদিজা রাজি আল্লাহ তালা তোমাকে উপড্রণ দিয়েছিল কিন্তু তুমি তাকে স্বাধীন করে দিলে তাহলে তোমারও তার ওপর অনগ্রহ ছিল তাকে বলছিলে পরামর্শ দিতে গিয়ে আম সে কালেকা যা তোমার স্ত্রী তোমার কাছে রাখো স্ত্রীকে রেখে নাও তালাক দিও না ওয়াতিল্লা এবং আল্লাহকে ভয় করে দেখো তুমিও আল্লাহকে ভয় করো তোমার স্ত্রী যেন আল্লাহকে ভয় করি আর মিলেমিশে চলো এটা হচ্ছে ভালো পরামর্শ ওয়া তুকি ফিনে কামাল্লাহ মুব্দিহ আর তুমি মনের মধ্যে গোপন রাখছিলে যে আল্লাহ প্রকাশ করতে চান অর্থাৎ আগে ওই করা হয়েছে যে তোমার সাথে এই জাইনাবের বিবাহ হবে সেটা তুমি প্রকাশ করছিলে एर मान्य नये जेमन इसलाम शत्रुरा सब मिथ्यापब दिए तरा चर्चा कर पाश्चात्य सभ्यतार जरा अध्ययनकारी ताराओ इम बरुदे रसोल्ला चरित्र बिुद्धेरा कथबार्ता रसल्लाह सल्लाम मुहम्मद सल्लाम ना कि जैन प्रेमे पड़े गे কোনো একদিনে যায় নবকে এমনভাবে দেখেছিলেন যাতে শরীরের কিছু অঙ্গ মানে চেহারা অথবা হাত পায় কিছু অংশ দেখতে পেয়েছিলেন দেখে আকৃষ্ট হয়ে গিয়েছিলেন আর নবী মোহাম্মদে প্রেমে পড়ে গিয়েছিলেন। এই রকম কথা মোনাফিকরা ছড়িয়েছে আর যুগে যুগে ইহুদ্দিন আসারাম ইসলামের শত্রুরা ছড়িয়ে থাকে যদি কোনো মুসলিমের জবান দিয়ে বেরোয় তাহলে সে মোনাফিক ওইরকমই যেমন নবী আসলাম জমানের মোনাফিকরা মুদিনায় বিভিন্ন রকমভাবে শত্রুতা করে পারছে না যখন রণক্ষেত্র পড়ল না কোথাও পারছে না বাইরে থেকে শত্রুদেরকে খন্দ যুদ্ধের জন্য নিয়ে আসলো তাতেও তারা সফল কাম হইল না তখন নবীর ওপর আক্রমণ করো চরিত্রের ওপর আক্রমণ যাতে করে লোকজন ছেড়ে দিয়ে পালিয়ে যা নবীকে যেই নবীর এই চরিত্র তার কাছে কি আবার শিখবো নবীর পরিবারের ওপর আক্রমণ করো সুতরাং আইসারাজি আল্লাহ তালানহ মিথ্যাপবাদ দিয়ে দিলে এইগুলি ছিল ষড়যন্ত্ররা নিজের পরিবার ঠিক করতে পারে না তোমাদেরকে কি ভালো পথ খাবে। তোমরা নিজের ধর্মে থাকো ওটাই ভালো তোমাদের জন্য এই ছিল তাদের অসৎ উদ্দেশ্য মোনাফেক চরিত্রের লোকেরা এইরকমই পরিকল্পনা করে ইসলামকে ধ্বংস করতে চায় যারা তারিখ ইতিহাস জানে নবী সাল্লা ইসলামের সিরাজ জানে নবী সাল্লাহ ইসাল্লাম পঁচিশ বছর পর্যন্ত বিবাহ করেননি কোন চরিত্রে কে বলতে পারবে যে সামান্য কোন রকমের ত্রুটি ছিল তারপরে বিয়ে করলেন যদি একজন ভোগ বিলাসী মানুষ হয় তো বিয়ে করতেন যুবতী কুমারী ২৫ বছর বয়সে ৪০ বছরের বুড়ি মহিলাকে বিয়ে করতেন সবগুলি বিধবা না হয় তালাক প্রাপ্তা কুমারী মাত্র আয়সা রাজি আল্লাহ তালানহা তারপরে এই জাইনবের কথাই নেন জাইনব রাজিয়াল্লাহ তালহা রাসুল্লাহ আসলাম ফুফুর মেয়ে ফুফুর মেয়েকে ছোট থেকেই তো দেখে মানুষ চোখের সামনে মানুষ হলো তাহলে হঠাৎ করে একদিন নজর পড়বে আর প্রেমে লিপ্ত হয়ে যাবেন এটা যুক্তি যুক্তিসঙ্গত কথা অসম্ভব কথা চোখের সামনে তো সেই মেয়ে মানুষ হয়েছে ফুফোতো বোন মিথ্যা কথা নয় তাহলে স্পষ্ট মিথ্যা কথা রসুল উল্লাম নিজে বিবাহ করাচ্ছেন যদি এইরকম ব্যাপারটা ছোটো থেকে দেখেছি ওর উপর আমি আকৃষ্ট তাহলে নিজে বিবাহ করতেন কেন যায়েদের সাথে বিবাহ করাবেন আল্লাহর নির্দেশে সব কিছু হচ্ছে এই যায়েদের সাথে বিবাহ করাইতে হবে যাতে করে এই ভ্রান্ত ধারণা যে পোষ্যপুত্রর বউ হচ্ছে বৌমা সুতরাং এই পুত্রবধূকে বিবাহ করা যাবে না জাহিলি যুগের কুপ্রথা একে উৎখাত করা সম্ভব হয় আর তোমার দ্বারা এটা হবে এটা অন্য কেউ করলে কাজ হবে না তোমাকে দিয়েই করিয়ে নেব আল্লাহ পাক বলছেন নাস মানুষকে ভয় করছিলে মানুষের সামনে প্রকাশ না নিজে বলতে না যে আমি ঠিক আছে জায়দ তালাক দিয়ে আমি বিবাহ করব এটা তুমি বলতে পারছিলে না কারণ বলাই মুশকিল সমাজ বিরোধী কথা সমাজে কুসংস্কার চলাস কুসংস্কারের বিরুদ্ধে কোন কথা বলা ঝড় তুফান উঠে যাবে আল্লাহ পাক বলছেন ওল্লাহ আহ কোয়ান্তাক অথচ আল্লাহকে ভয় করাই উচিত বেশি আল্লাহ বেশি হক রাখেন যে তাকে ভয় করবে ফালাম্মা কাদা জয়দ মিনহা ওয়াতারান সুতরাং জায়দ রাজি আল্লাহ আনহ কোরআনকারিম একমাত্র একজন মুসলিমের নাম আল্লাপাক স্পষ্ট উল্লেখ করেছেন সেটা হচ্ছে এই জায়দ বিন হারিসান জায়দ যখন জাইনাব থেকে তার স্ত্রী থেকে নিজের প্রয়োজন সম্পূর্ণ করলেন মানে বিচ্ছিন্নতা অবলম্বন করলেন না আর প্রয়োজন রাখতে পারবো না তালাক দিয়ে দিলেন এক কথায় জউ না কাহা আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তোমার বিবাহ তার সাথে করিয়ে দিলাম আল্লাহ বিবাহ করিয়ে দিলেন লেখা ইলায়কুন আল আল মিনী না হারাজুন ফি আজওয়াজ আদা ইহিম যাতে করে মমিন মুসলিমদের জন্য কিয়ামত পর্যন্ত তাদের মুখে ডাকা ছেলেদের অর্থাৎ পোষ্যপুত্রদের স্ত্রীদের সম্পর্কে কোন রকমের সংকীর্ণতা আর আপত্তি না থাকে যে পোষ্যপুত্রের বউ বৌমা হয়ে গেল সেজন্য বিয়ে করা যাবে না এমন কোন ভ্রান্ত ধারণা যেন না থাকে এ যা কাজাউমিন হোন্না ওয়াতারান শর্ত হচ্ছে যে যখন তারা বিচ্ছিন্ন হয়ে যাবে তালাক দিয়ে দিবে ইদ্যুৎ পার হবে ওয়াকান আমর উল্লাহ হে মাফু আলা এবং আল্লাহ ফাকরবুল্লা আলমিনের কাজ কার্যকারী হবেই হবে আল্লাহ যা করতে চান তা হবেই হবে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের আলোচনা দিয়ে ফিরে আসছি দেন এবং জাহার নাম হ একটি মাত্র পথ তাহ আল্লাহ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাবুত্ত্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 থেকে মাধ্যমে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন রসল্লাহ আসলাম যেই জন্য ব্যবহার করছেন সেই ব্যবহার করতে তুলে জাহাঙ্গীর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 সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আল্লাহ পাক রব্লা আলমিন এরশাদ করেছেন আয়ত নম্বর আটত্রিশে সুরায় আহজাবের মা কান্ন হার ফিমা ফরাদাহাম যখন জেন রাজী আল্লাহ আনহার সাথে আল্লাহাক তার বিবাহ করিয়ে দিলেন এই বিবাহটি পঞ্চম বিবাহ ছিল এখানেও মোনাফেক চরিত্রের লোকেরা সুযোগ পেয়ে গেল তার আগে স্ত্রী ছিলেন মমিনদের জন্য চারজনের বেশি জায়েজ নাই আরে দেখো দেখো মোহাম্মদ তোমাদেরকে তো বলছে তোমাদের জন্য তিনটা চারটে চারটার বেশি নয় আরে দেখো এই পাঁচটা বিয়ে করে বসে আছে আল্লাপাক রাবুল আলমিন এরশাদ করছেন মা কান আলান্নবী মিন হারাজ নবীর জন্য কোনো রকমের সংকীর্ণতা নেই কোনো আপত্তি নেই আল্লাহর পক্ষ থেকে ফিমা ফারাদ আল্লাহ ওই সব বিষয়ে যেই বিষয়গুলি আল্লাহ পাক তার জন্য নির্ধারণ করেছেন আল্লাহ তার জন্য নির্ধারণ করেছেন যে মোহাম্মদ সাল্লি সাল্লাম চারের বেশি বিবাহ করতে পারবে কোনো অসুবিধা আপত্তি নেই তাতে আল্লাফাকের দিনে তার জন্য এটি খাস বিষয় ওম্মতের জন্য এটা জায়জ নয় আর এছাড়াও রসুল্লাহ সাল্লাহ ইসাল্লামের জন্য বেশ কিছু বিধান ছিল যা তার জন্য বিশেষভাবে ছিল অন্যের জন্য সেটা ছিল না আল্লাপাক সেই বিষয়গুলির দিকে ইঙ্গিত করেছেন সন্ন্যাত আল্লাপাকের নীতিমালা ঐসব নবী রসুলগণ সম্পর্কেও ছিল এর পূর্বে আল্লাহ পাক আমি রসুলগণকে বৈশিষ্ট্য দান করেছে যা অন্যকে দেননি ওখান আমর উল্লাহ কাদার দুরা এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের নির্দেশ সুনির্ধারণে নির্ধারিত আল্লাহ পাকের লিখন রয়েছে আর সেটা তাতেই কল্যাণ রয়েছে রিসালাত আগের নবিরাও তাদের কথা আল্লাহ বলছেন যে যারা আল্লাহ আল্লাপাকে রিসালাত্তা পৌঁছাতেন আল্লাহকে তারা ভয় করতেন এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না ওকাফা বিশিব আল্লাহ হিসাব গ্রহণের জন্য যথেষ্ট তারপর তারপরে আল্লাহাকে আরো স্পষ্ট করে দিচ্ছেন যে মোহাম্মদ সাল্লা ইসাল্লামের জন্য কোন পুরুষ ছেলেকে আমি বড় হইতে দিইনি যদি জন্ম নিয়েছে বাল্য জীবনে তার ইন্তেকাল করেছে সুতরাং তোমাদের কোন পুরুষের পিতা মোহাম্মদ নন যখন এটা স্পষ্ট তাহলে জায়দির পিতা মোহাম্মদ নন জায়দের পিতা হচ্ছে হারেস তোমরা জায়দ বিন মোহাম্মদ বলবে না আল্লাহ মা কেন মোহাম্মদ আবা আহাদি রেজা আলু মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন কোনো পুরুষের পিতা নন রিজাল আল্লাহ বলেছেন মেয়েদের পিতা আর এক মেয়ে নয় যেমন এক শ্রেণীর বিভ্রান্তরা শুধু ফাহাতে মারাজিয়া আল্লাহ তালা না ছাড়া বাকি নাম জানেই না জেনব বড়ো মেয়ে তারপরে রকাইয়া ওম্মে কুলসুম আর ফাহাতে মারাজিয়াল আনহ্নাজমাইন আমাদের মতো সাধারণ মানুষের একাধিক যদি ছেলে মেয়ে থাকে সমান নজরে দেখবো না পার্থক্য করবো বলেন দেখি সমান নজরে দেখব তাহলে রাসুল্লাহাম যিনি সারা দুনিয়াকে শেখাতে এসেছিলেন সবচেয়ে বড় শিক্ষক তিনি মানব জাতির আর তিনি সারা দুনিয়ার জন্য রহমত হয়ে এসছিলেন তিনি মেয়েদের মধ্যে পার্থক্য করেছেন ফাতিমার ফাতিমার ফাতেমার ফাতিমা বাকিগুলোর নামই নেই না তার অন্তরে সবগুলির সমান ভালোবাসা ছিল আদর ছিল অবশ্যই ঠিক না তার মানে তাদেরকে আসল দিনের শিক্ষা দেওয়া হয় ওই ফাতেমা ছাড়া আর কিছুই শিক্ষা দেওয়া হয়নি সব কিভাবে বিভ্রান্ত করেছে জাতিকে আল্লাহরুল আলমীর এসাদ করেছেন যে তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা মোহাম্মদ নন ওয়ালাকেন রাসুল আল্লাহ তবে তিনি আল্লাহ ফাঁকের রসুল ওয়াখাতামান্নবী ইন আর শেষ নবী তিনি আল্লাহ ফাঁকের রসুল এবং শেষ নবী সুতরাং মোহাম্মদের পরে কেউ যদি অন্য কাউকে নবী বলে যে কোনোভাবেই তার ব্যাখ্যা করুক না কেন তাহলে তারা এই আয়াতকে অস্বীকার করলো আর একটি আয়াত অস্বীকার করাই হচ্ছে কুফুরি ইসলাম থেকে বহিষ্কৃত করে সুতরাং তারা মুসলিম নয় যেমন কাদিয়ানীদের কথা মির্জা গুল আহমদ কাদিয়ানী তাদের নবী এটি এই আয়াতের সাথে কুফুরি করা রেসা প্রতি ইমান অসম্পূর্ণ ও কান আল্লাহুল্ল সাইন আলীম আল্লাহ ফাকর সব কিছুর সম্পর্কে সম্যজ্ঞানী হেলদিনরা তোমরা আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করো আল্লাহ ফাকরুল আলমিনের বেশি বেশি জিকে রাজগার করো সন্নতির তালিকায় কারণ জিকির হচ্ছে এবাদত সালাদ যেমন এবাদত নামাজ যেমন শুরু থেকে শেষ পর্যন্ত ওরা সৌরুল্লাহাম শিখিয়ে দিয়েছেন তেমন এই জি কেমন করে করতে হবে তাও রিখিয়েছেন আপনি তার তরিকা আবিষ্কার করবেন আপনার পীর বুঝুর গানে দিন আবিষ্কার করবে এটা সুলতান এগুলি দিন ইসলামে নেই মানব রচিত আল্লাহ কখনো কবুল করবেন না বেশি বেশি জিকির আজকার করো অন্তরের জিকির জবানের জিকির অঙ্গ জিকির ফরজ জিকির সন্ন্যত মুস্তাহ জিকির ফরোজটাকে আগে আদায় করতে হবে ফরজ জিকির আকিম ইসলাত আলী জিকিরি সলাত কয়েম করো আমার জিকিরের উদ্দেশ্যে তাহলে ফরজ জিকির আগে পরে সন্নত মুস্তাহ জিকির ও সব বেহ এবং সকাল বিকাল তার তসবিহি পাঠ করো পবিত্রতা ঘোষণা করো হুয়াল্লা কুমলাইকা তলি খুরুমিন্ন আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের ওপর রহমত বর্ষণ করেন আর তার মালায়কা ফেরসাগন রহমতের দোয়া করেন আল্লাহ রহমতের মালিক রহমত বর্ষণ করেন ফেরিস্তারার রহমতের মালিক নন ফেরা রহমতের দোয়া করেন সলাতের মান পরিবর্তন হয়ে গেল ব্যক্তি ক্ষেত্রে শব্দের অর্থ পাল্টে যায় জাতি করে আল্লাহ পাক তোমাদেরকে বের করেন অন্ধকার সমূহ থেকে আলোর দিকে আলো এক বচন আল্লাহ বলেছেন তার মানে সত্য পথ হচ্ছে একটি দিন ইসলাম আর জলুমাত আল্লাহ বহু বচন বলেছেন ভ্রান্ত পথ অনিক পথ আর মত আর মতবাদের শেষ নেই তৈরিকতের শেষ নেই কারণ এগুলি হচ্ছে মানুষের তৈরি করা ওয়াকানা ওয়াকানবিল মোমিনা রহিমার আল্লাহ পাক রবুল্লা আলমিন মমিনদের ওপর বড়োই দয়াবান বিশেষ দয়া মমিনদের ওপর রয়েছে আর আল্লাহ পাকের সাধারণ রহম্য তার দয়া সমস্ত মানুষের ওপর সমস্ত সৃষ্টির রয়েছে এই জন্য সৎ অসৎ সকলকে আল্লাপাক রেজেক দিচ্ছেন প্রাণ দিয়েছেন সুখ শান্তি দিয়েছেন তহিয়া তোহম ইয়াল কাউনাহালাম যেদিন আল্লাহর সাথে তারা সাক্ষাৎ করবে সেই দিন তাদের অভিবাদন হবে সালাম আর সালাম জান্নাল ফেরিস্তাদের সালাম মমিনকে সালাম বলবে এবং জান্নাতিদেরজন আল্লাহ পাক মহাপুরস্কার বা সম্মানজনক পুরস্কার প্রস্তুত রেখেছেন নবীও হে নবী ইন্না আর সাল্লা কা শাহেদা মুশ্চয় আমি সাক্ষী করে পাঠিয়েছি আগের ওম্মতরা যে তাদের নবীদের কাছ থেকে দিন শুনেছে এবং তাদের কাছে নাবীগণ সত্য দিন পৌঁছেছেন আল্লাহ পাকের এর ওপর সাক্ষী দেবেন রাসুল আল্লাহ সাল্লা সাল্লাম ও এবং এবং দাতা করে ও নাজিরা সতর্ককারী করে যারা আল্লাহর দিন মানবে তাদের জন্য সুসংবাদদাতা রসুল যারা মানবে না তাদের জন্য সতর্ককারী রাসুল ও দায়ান এল আল্লাহবে আল্লাহ পাকের অনমতিক্রমে তুমি আল্লাহর দিকে আহ্বান করি আল্লাহ পাক এই গুণ বলেছেন শুধু দায়ী না এল আল্লাহ আল্লাহর দিকে আহ্বান আল্লাহর স্বার্থে নিজের স্বার্থে নয় এই একজন ভালো মুসলিম ভালো দায়ী আলেমের পরিচয় হচ্ছে যে ব্যক্তি স্বার্থ জানা না থাকে দিনের দাও দিদি আল্লাহর দিকে ডাকছেন নিজের দিকে ডাকছেন না সুতরাং নিজের দুনিয়ার পার্থিব কোনো যেন স্বার্থ গরো লোভ লালসা এসব না থাকে ও সিরাজা মনিরা এবং রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আলো প্রদীপ এমন প্রদীপ যা আলো দিতে পারে অবশ্যই এবং মমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও হে নবী বেআ আল্লাহন কবিরা যে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে মহা অনুগ্রহ ওলা তিল কাফেরিন অল মুনাফিক ইন আর কাফের আর মুনাফিকদের কথা শুনিও না ওদের পরামর্শ শুনিও না ওদের দাবি দবা না মানিও না দা আজাহ এবং তাদের কষ্টকে তুমি উপেক্ষা করো তারা যে বিভিন্ন রকমভাবে কষ্ট দেয় মানসিক কষ্ট আর অন্য রকমের কষ্ট সমালোচনা করে ইত্যাদি করে বহু রকমের কষ্ট দিয়ে থাকে একজন আল্লাপাকে এখানে বিশেষ এক রকমের তালাক বা বিশেষ এক অবস্থায় তালাকের বিবাহ করবে অতপর তাদেরকে তালাক দিতে চাইবে মিন কাবলে আনতামাস না তাদেরকে স্পর্শ করার আগেই অর্থাৎ সহবাসের পূর্বেই দেখা সাক্ষাৎ হলো না নির্জনতা অবলম্বন হইলো না তার আগেই তালাক হয়ে গেলো বিয়ে হয়েছে কিন্তু ওইভাবে দেখা সাক্ষাৎ হয়নি যে যাতে সঙ্গমের সুযোগ পাওয়া যায় তালাক হয়ে গেল। তাহলে কি তোমার ইদ্যুত হবে ফামা আলম আল ইহিনামিন ইদ্যাতিন তাহলে তাদের তোমাদের ক্ষেত্রে কোনো ইদ্যুৎ নেই মেলামেশাই যখন হয়নি তাহলে কোনো ইদ্যুৎ নেই কারণ ইদ্যুৎ কেন ইদ্দুত এই জন্য যাতে বোঝা যায় যে এই মহিলার পেটে এই যে স্বামী যে তালাক দেেওয়ালা স্বামী তার পক্ষ থেকে কোনো সন্তান তো নেই গর্ভধারণ তো করে নেই এটা স্পষ্ট করার জন্য যখন তার সাথে সাক্ষাৎই হয়নি তখন এই আশঙ্কা নেই তাই ইদ্দত নেই যে ইদ্যত তোমরা গণনা করবে ফামতে হন না সুতরাং তালাক দিতে চাইলে তাদেরকে কিছু সামগ্রী দিয়ে দাও আল্লাহ উপ দিতে বলছেন ওসারে হন না সারাহান জামিলা এবং ভালোভাবে তাদেরকে বিদায় করে দাও এখানেও আল্লাহ ভালোভাবে বিদায় করতে বলছেন যদি মহরানা নির্ধারিত না থাকে তাহলে কিছু উপ দিয়ে মা আর কথা আল্লাহ বলেছেন বিদায় করবে অনেক সময় বিবাহসাদী হয়ে যেত মহরের কোনো ইত্তেফাক হয়নি চুক্তি হয়নি তাহলে যা কিছু ভালো লাগে দিয়ে দিয়ে খুশি করে বিদায় করে দাও আর আর এক রয়েছে যদি মোহরানা নির্ধারিত থাকে এক লাখ টাকা মহর আর সেই স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ হয়নি মেলামেশা হয়নি তাহলে আল্লাহ বলেছেন ফানিস ফো মা ফারাদ্দ সোরে বাকর আল্লাহ বলেছে যা তোমরা নির্ধারণ করেছ মহরানা তার অর্ধেক দিতে হবে আমাদের সময় শেষ হয়েছে এখানে আমাদের আলোচনা শেষ করছি আল্লাহ তারা فوزي لا يطيب العيش إلا في رضا رب السماء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 पाउंड बारे इमेल कर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 এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবাহ আলা কোরআন কে রাখবেনি কোরআন শুধুমাত্র মমিনের সম্পদ নয় कुरान शिख अब्दुर रहमान मदानी आसन कुरान दिए जीवन गड़ी आज सन्द्या साढ़े पांच टन सम्रचार सकाल छंग